আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লা আলিহি ওসহাবিহিমানাবাদ পৃষ্টিভির সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা বিগত পর্বে আপনাদের কাছে রসুল্ল সাল সালামের প্রতি ইমান আনার যে একটা পয়েন্ট উল্লেখ করেছিলাম রসুল সাল্লা সাল্লামের প্রতি ইমান আনা হবে যখন আমরা তাকে অনুসরণ করতে পারব যখন আমরা তার আনুগত্য করতে পারব যখন আমরা তাকে আমাদের সার্বিক জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারব এবং এই মর্মে আমরা কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছিলাম এরকম আরও কিছু আয়াত আল্লাহ তবরকতলার কালাম থেকে তুলে ধরছি আল্লাহ তবরকতলা বলছেন ওমা আতাহ রসুল ওমান রসুল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো এবং যা তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো আল্লাহ তো বড় কোথলা সুরা হাসারের সাত নম্বর আয়াতে এই আদেশ দিয়েছেন সুরা নেশার পঁয়ষট্টি নম্বর আয়াতে খুব কড়াকড়িভাবে এই বিষয়ে আদেশ দিয়েছেন এমনকি আল্লাহর রসুল সাল সাল্লামের যদি আমরা আনুগত্য না করতে পারি তাকে যদি আমরা মানতে না পারি তাহলে আমাদের ইমান থাকবে না এই ব্যাপারে আল্লাহ হুমকিও দিয়েছেন ফলে তোমার রবের কসম তারা কশ্চিন মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে তাদের মাঝে সংগঠিত বিবাদ বিসংবাদে বিচারক নির্ধারণ না করবে অতপর তুমি তাদের জন্য যে ফয়সালা করে দিবে সেই ফাইসলাটাকে সেই সিদ্ধান্তটাকে অন্তর থেকে কোনো ধরনের সংশয় সংকোচ বোধ ছাড়া শিরধার্যভাবে মেনে না নেবে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী কত কড়া কথা ইমানদার হতে পারবে না তাহলে রসুলকে মানা ইমানের যে একটা বিষয় এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে আয়াতগুলো থেকে অন্যথায় আমরা ইমানদার হতে পারব না এবং আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে বিচারক নির্ধারণ না করলে ইমানদার হওয়া যাবে না এটা স্পষ্ট এই আয়াতের নির্দেশনা এই আয়াত নাজিল হওয়ার কারণ জানলে আরও স্পষ্ট হয়ে যাবে এই আয়াতটি নাজিল হওয়ার অনেক কারণ রয়েছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো দুই ব্যক্তি বিবাদ করে ঝগড়া করে আল্লাহ রসুল সাইসলামের কাছে এসেছিলেন আল্লাহ রসুল সাইসলাম বিচার করে দিয়েছিলেন কিন্তু তারা অর্থাৎ যার বিরুদ্ধে বিচারটা গেছিল সে মেনে নিতে পারে নাই সে অমর উনুর খত্তাব রদিয়া আল্লাহর কাছে বিচার নেওয়ার জন্য গেছিল তার প্রতিপক্ষকে সাথে নিয়ে অমর উনুর খত্তাব রদি যখন শুনলেন যে এই ব্যক্তি রসুল্লা সাল্লাহ আলহামের বিচার অমান্য করে আমার কাছে বিচারের জন্য এসেছে পৃথিবীর আর অন্য কোন ব্যক্তির কাছে যাওয়া যাবে না অমর বোন খত্তবের কাছেও যাওয়া যাবে না আবু বকরের কাছেও যাওয়া যাবে না এটাই হলো তার প্রমাণ অমর কোন খত র বললেন যে তোমরা বসো তারপরে উনি বাড়ি থেকে একটা উন্মুক্ত তলোয়ার নিয়ে এসে যে ব্যক্তি বিচার মানে নেয় আল্লাহ রসুল সালামের সেই ব্যক্তিকে হত্যা করে ফেললেন এবং উনি বললেন যে এটাই হলো অমর খত্তাবের বিচার যে ব্যক্তি রসুল্লাহ সাল সালামের বিচার মেনে না নিবে অবশ্য এই বর্ণনাটা বিভিন্ন তফসিরের গ্রন্থে এসেছে কি আসবাবুর নজরুলের গ্রন্থে যে সমস্ত গ্রন্থে আয়াত নাজিলের কারণ বা সবাব উল্লেখ করা হয় এমন কেসির রহমতুল্লাহ কয়েকটা সনদেই এই ঘটনাটা বর্ণনা করেছেন যখন হত্যা করে ফেললেন অমর হত্যা এক ব্যক্তিকে তখন মুনাফিকরা যখন প্রভাগান্ডা শুরু করল বিচার হত্যার বদলে হত্যার বিচার চাই তখন আল্লাহ তবরকালা এই ব্যাপারে কোরআন নাজিল করলেন সুরানিসার পঁয়ষট্টি নম্বর আয়াত তো ওরা তো মমিনই নয় যারা তোমার বিচার মেনে না নেয় এবং আল্লাহ রসুলের হাদিস লাইকালুল মুসলিম বিকাফির মমিন নয় যে কাফের তার হত্যার বদলে কোনো মমিন ব্যক্তিকে মুসলিম ব্যক্তিকে হত্যা করা হবে না এটাই ছিল আল্লাহ রসুল সাল্লাহামের বিধান এবং কিয়ামত পর্যন্ত এটাই বলবৎ আরও এরকম নজির আছে এক অন্ধ ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে ফেলছিল রসুল সোল্লা সাল্লামের অবমাননার কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিরও বিচার করেননি ওই ব্যক্তিরও খুনের বদলে খুন তিনি নেননি এখান থেকে প্রমাণিত হয় যে রসুল সাল্লাহ আলহিহি মেনে না নিলে তার আনুগত্য অনুসরণ না করলে মমিন হর কোনো সুযোগ নাই অথচ এই বিষয়টা না জানার কারণে আজকে আমরা অনেক মুসলমান আল্লাহর রসুল সাল্লাহ আলি অমান্য করছি আবার নিজেদেরকে মমিনও দাবি করতেছি মুসলিমও দাবি করতেছি সম্মানিত শ্রোতা দর্শক এই আয়াতের নির্দেশনা অনুযায়ী আমরা স্পষ্ট বলতে পারি যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করবে না তারা ইমানদার হতে পারবে না আল্লাহ তবরকাল্লাহ তার রসুলকে সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করারও আদেশ দিয়েছেন আল্লাহ বলছেন লাকাত খান আল্লাহম ফি রসুল্লাহ উস হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের ভিতরে উত্তম নমুনা রয়েছে অতএব এবাদতের ক্ষেত্রে তাকে আমরা স্মরণ করব। এবং নিয়ম নিয়মকানুনের ক্ষেত্রেও আমরা তাকেই অনুসরণ করব তিনি আমাদের মাপকাঠি আল্লাহর রসুল সাল আলি আয়সাল্লাম তাকে মানার জন্য যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুসারেই আমরা তাকে মানার চেষ্টা করব। আল্লাহ তো বারো কথা শুধু রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে মানার অনুসরণ করার আনুগত্য করার আদেশ দিয়ে ক্ষান্ত হননি বরং আল্লাহ তবরকতলা এর ফজিলত আমাদের কাছে তুলে ধরেছেন উপকারিতাও তুলে ধরেছেন আল্লাহ তবরুকতলা রসুল সাল্লাহ আলী আসসালাম অনুসরণের উপকারিতা বলছেন আল্লাহ তবরুকতলা বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে সে চরম সফলতা অর্জন করল আল্লাহ তবরকতলা আরও একটি আয়াতের ভিতরে বলছেন যে আয়াতটি আমরা আগে আপনাদের সামনে তুলে ধরেছি সেটি সুরা আহজাবের একাত্তর নম্বর আয়াত আল্লাহ তবরকতলা সুরা আলু ইমরানের ভিতরে বলছেন আল্লাহ কুমাল্লা হেরসুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো ইহাবে কুমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওই অফেরকম জনু রকম এবং তোমাদের গুণাহগুলোকে মাফ করে দেবেন এখান থেকে আমরা স্পষ্ট জানতে পাচ্ছি যে আল্লাহর রসুলের অনুসরণ করলে আল্লাহ তবরকতলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহ তুবরকতলা আরও একটি আয়াতের ভিতরে বলছেন ও আহ আল্লাহর রসুল আল্লাহ আল্লাহ কুমতুর হেমন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহর কাছে রহমত প্রাপ্ত হবে আমরা সকলে জানি কেউ নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং নিজের আমলের বলে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত না করবেন তো আল্লাহর এবং রসুলের আনুগত্য করলে রহমত পাওয়ার আল্লাহ তবরকতলা নিশ্চয়তা দিয়েছেন এবং আল্লাহ তবরকতলা আরও একটি আয়াতের ভিতরে সরাসরি জান্নাতে যাওয়ার কথা তুলে ধরেছেন সুরা আনিসার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও রসুল আল্লাহ তবরকালা বলছেন যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে এবং তার রসুলের অনুসরণ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত রয়েছে এবং এর ভিতরে তারা চিরদিন বসবাস করবে আর এটা হলো বিরাট সফলতা কি আল্লাহ তোবারকতলা রসুলের অনুসরণ করলে জান্নাতেও তার সাথে থাকার আশ্বাস দিয়েছেন সুরা নেচার নম্বর আয়াতে বলছেন আল্লাহ করবে এবং তারা যাদের প্রতি আল্লাহ তবরক অনুগ্রহ করেছেন এবং তারা হচ্ছে নবীগণ সিদ্দিক গণ এবং এবং যারা সৎকর্মশীল বান্দা ও হাসিনা উলিয়া রফিকা এবং তারা সাথী হিসেবে কতই না উত্তম সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করলে আনুগত্য করলে কি ফজিল তা আল্লাহ তা কোরআনে উল্লেখ করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাদিসের ভিতরে উল্লেখ করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লু উম্মি এদ খুলনের জেন্নতে ইল্লাম আমার উন্মতের প্রত্যেকটা সদস্য জান্নাতে যাবে একমাত্র যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে রসুলামকে জিজ্ঞাসা করা হল ইয়ারসোলা কে আবার জানাতে যেতে অস্বীকার করে তিনি বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে যে আমার অনুসরণ করবে না আনুগত্য করবে না সেই জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপনকারী সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহর রসুল আসলামের আনুগত্য করলে আমরা নিশ্চিত জান্নাত পাব। আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আপনাদের সামনে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মরহামি হাফিজ এব जहांगीर प्रयोग तुम्हारे प्रेमये प्रत्येक क्षेत्र इच्छा के मान दिए चलें आलम संसर्गे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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার সত্যটা বলেন দেখুন আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আল্লাহর রসুল সাল্লা আলহি আসাল্লামের আনুগত্য এবং তার অনুসরণ করা এটা হল ইমান আনার প্রথম ব্যবস্থা এবং রসুল সাল্লা সাল্লামকে যদি আমরা অনুসরণ করতে পারি তার ফজিলত আদেশ এবং ফজিলত আপনাদের কাছে তুলে ধরেছি এমনকি আল্লাহ তবরকতাল্লাহ কোরআন মাজিদের ভিতরে তার রসুলের যদি আমরা অনুসরণ না করি আনুগত্য না করি তাহলে তার বহুবিধ ক্ষতিও আল্লাহ উল্লেখ করেছেন আমরা আপনাদের সামনে এখন আনুগত্য না করার কিছু ক্ষতি তুলে ধরছি আল্লাহ তুবরকতালা বলছেন ফল ইয়াহারিলিফুন আনহিআন তোসি বাহম ফিতুন আউ ইউসিবাহুম আজাহুল আলিম আল্লাহ তুবরকতলা বলছেন তারা যেন ভয়ভীতির ভিতরে থাকে শঙ্কার ভিতরে থাকে যারা তার আদেশ লঙ্ঘন করে এই ভয়ভীতি যে যে কোনো সময় তাদেরকে ফিতনায় ফেলা হবে ফিতনায় নিপতিত হবে অথবা কোন কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আজাব তাদেরকে স্পর্শ করবে তারপরে আল্লাহ তো বর কথা অন্যত্রে আরও বলছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করবে রসুলের অবাধ্যতা করবে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তো বর কথা সেই জাহান নামের ভিতরে প্রবেশ করাবেন অবাধ্যতা করবে এবং তার সীমারেখা অতিক্রম করবে তাহলে আল্লাহ তো বর কথা তাকে জাহান নামের আগুনে প্রবেশ করাবেন যার সে চিরদিন বসবাস করবে আজাব এবং তার জন্য রয়েছে অপমানজনক আজাব সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী একেবারে আল্লাহ তবরকতলা এ আয়াতের ভিতরে জাহান নামে যাওয়ার গ্যারান্টি দিচ্ছেন এবং চিরন্তন জাহান নামে হতে হবে তার মানে বোঝা যায় আল্লাহর রসুল সাল্লি সাল্লামের আনুগত্য এবং অনুসরণ না করলে কোনো ব্যক্তি মমিন হতে পারবে না এবং তার হরিনাম হলো চিরন্তন জাহান্নাম আল্লাহর তো বড় কোথলা এটাও বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণে আমল করবে না তাদের আমলগুলো দুনিয়াতে বাতিল তিনি বলছেন ইয়াই আল্লাহ আমানও আতে আল্লাহ আতের রসুলা আমাল হে ইমানদারগন তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো খবরদার তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না আমরা বুঝতে পারতেছি যে রসুলের অনুসরণ করা কত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আমাদের আমল নষ্ট হয়ে যাবে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ না করি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণে আমল করার অর্থই হল যে কোনো আবাদত এবং আমল করতে হলে আল্লাহ যেভাবে নিয়ম দিয়েছেন যে পন্থা দিয়েছেন রসুল্লাহ সাল আলাই সাল্লাম যেভাবে পন্থা পদ্ধতি দিয়েছেন সেটাকে অনুসরণ করতে হবে এমন কি আল্লাহ তো বড় কথা কাফির হওয়ারও হুমকি দিয়েছেন স্পষ্ট করে কোরআনের ভিতরে কুল আতে আল্লাহ বর রসুল তবল্লাহ আল্লাহ আল্লাহুল কাফিরিন হে রসুল আপনি বলে দিন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো ওয়াল্লাও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে অবশ্যই আল্লাহ তোবরকতলা কাফেরদেরকে পছন্দ করেন না অর্থাৎ যারা রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আল্লাহ তোবরকতলা এই আয়াতের ভিতরে কাফের ঘোষণা করেছে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলের কাছে এখন আমরা যে বিষয়টা তুলে ধরবো সেটা হল রসুল সাল্লাহ আলি হাসলামকে যে আমরা অনুসরণ করব সেই অনুসরণের নিয়মটা কী এই নিয়ম না জানলেও কিন্তু আমাদের বিপদ আছে আমরা মমিন হতে পারবো না রসুল সাল্লাহ আলি হাসলামের উন্মত থেকে ছিটকে পড়তে পারি সমাজিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ বা আনুগত্যের কিছু রূপরেখা নিয়ম তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে অনুসরণ করা তার আনুগত্য করা হল ইমানের দাবি বা ইমান আনতে হলে অবশ্যই আমাদেরকে এই পয়েন্টে আসতে হবে এই ব্যবস্থা অবলম্বন করতে হবে অন্যথায় আল্লাহর প্রতি ইমান এবং রসুলের প্রতি ইমান আনার কোনো সুযোগ নাই অবকাশ নাই এখানে আমরা দুইটা দিক উল্লেখ করব এক নম্বর হল রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি ইমান আনতে হবে তৎক্ষণাৎ যখনই আমরা রসুল সাল্লাহ আলহিসাল্লামের কোনো আদেশ শুনব তার নিষেধ আমরা শুনবো তখন আমাদেরকে তৎক্ষণাৎ ইমান আনতে হবে এটা আল্লাহ তবরকতাল্লাহ সুরা আর নূরের একান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন শুধু এরকম হবে যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ডাকা হবে তাদের মাঝে ফেসলা করার জন্য সিদ্ধান্ত দেওয়ার জন্য তখন তারা শুধু কি বলবে স্যামিয়া নেওয়া পাওয়া আমরা শুনলাম এবং আনুগত্য করলাম এবং আল্লাহ বলছেন এরাই হল সফল কাম তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই আয়াত থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানার নিয়ম হল যখন আল্লাহ কোনো আদেশ দিবে অথবা রসুল সাল্লাম কোনো আদেশ দিবে আল্লাহ কোনো নিষেধ করবে কোন নিষেধ করবে এর নিয়ম হল তৎক্ষণাৎ আদেশটা পালন করা এবং তৎক্ষণাৎ ওই নিষেধ থেকে বিরত থাকা যদি আমরা বলি যে না এটা এক বছর পর তাহলে কিন্তু এই মানানা হবে না কিছুক্ষণ শর্ত জুড়ে দিয়ে যে উমুক অবস্থার পর দুই বছর পর হজ করার পর বিয়ে করার পর এগুলো বলার কোনো সুযোগ নাই সাহাবাহিকেরাম কোরআনের এই আয়াত থেকে এরকমটাই বুঝেছিলেন যার জন্য যখন মদ হারাম করে দেওয়া হলো তখন সাথে সাথে তারা এমনকি হাতে নিয়ে রাখা মদটাকেও ফেলে দিয়েছিলেন যখন আল্লাহ রসুলামকে তারা দেখল যে উনি কেবলা পরিবর্তন করে ফেলেছেন তখন সালাতরত অবস্থায় তারা কাবার দিকে মুখ করেছিল অর্থাৎ দুই রাকাত মসজিদুল আকসার দিকে এবং বাকি দুই রাকাত কাভার দিকে মুখ করে সলাৎ পড়েছিল তারা এরকমটাও বুঝে নাই যে আজকের মতো এই চার রাকাত সালাত আমরা মসজিদ আকসার দিকেই পড়ি না এই আয়াত দ্বারা এই নির্দেশনায় সাহাবাই কেন পেয়েছিলেন যে কালক্ষেপণ করা যাবে না যখন যে নিয়ম আল্লাহ রসুল বলেছেন তখন তৎক্ষণাৎ সেই নিয়ম মানতে হবে তাই তো দেখা গেছে যে জৈনাব আনহা যখন আল্লাহ রসুল সাল্লাম তাকে জায়েদের সাথে বিবাহর প্রস্তাব দিলেন তখন তৎক্ষণাৎ রাজি হয়ে গেছিল আল্লাহ রসুল সাল্লামকে সালাতরত অবস্থায় সাহাবাহিকেরাম জুতা খুলতে দেখেছিল তার জুতাই মহল্লা ছিল তৎক্ষণাৎ তারা জুতা খুলে ফেলেছিল এভাবে দেখা যায় যে প্রত্যেকটা বিষয়ে রসুল স্লু সাল্লামের তৎক্ষণাৎ তারা অনুসরণ করেছে এমন নয় যে জানার পর তারা পরবর্তীতে অনুসরণ করবে এটা একটা নিয়ম এই নিয়ম আমাদেরকে রসুল স্লু সাল্লামের অনুসরণ এবং আনুগত্যের ক্ষেত্রে পালন করতে হবে আরেকটা নিয়ম হলো রসুল সাল আলহিসাল্লামের নিয়ম পালন করতে হবে তার রেখে যাওয়া সন্না মোতাবেক সন্না বলতে তার তরিকা এবং তার পন্থা পদ্ধতি মোতাবেক তিনি যেই এবাদত যেই আমল যেভাবে করেছেন ওইভাবে করতে হবে এটি হলো রসুল সাল্লু সাল্লামকে অনুসরণ করার আরেকটা শর্ত যদি আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামকে এইভাবে অনুসরণ না করি তাহলে কিন্তু আমাদের ইমান আনাই হবে না এবং আমরা যে আমলগুলো করব সে আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে এমনকি अम को रसुल्लम उम्मीद के बहिष्कृत हो जो पर आल्ला रसू सल्लासलम सुन्ना बोलते बुझी आल्ला रसुल्लम जामोदन दिए समर्थन कर विषयगलो हमें जानते हैं আরেকটা বিষয় আসতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সৃষ্টিগত গুণাবলী এবং তার চারিত্রিক গুণাবলী এগুলোও আসতে পারে রসুল সাল্লা সাল্লামের সন্ন্যার আওতায় অতএব আমাদেরকে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সন্না বুঝতে হবে তিনি যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন এবং যে সমস্ত চরিত্রের তিনি অধিকারী ছিলেন এর ভিত্তিতে রসুল সাল্লাহসাল্লামকে মানতে হবে অতএব যে ব্যক্তি আল্লাহর রসুল সাল আলাই সাল্লাম করেননি এমন কাজ করবে বলেননি এমন কথা বলবে ধর্মীয় ক্ষেত্রে সমর্থন দেননি এমন কথা সমর্থন দিবে বা আমল করবে এই বিষয়গুলো আনুগত্যের বাইরে চলে যাবে এবং এগুলোকে আমরা বেদাত বলে চিহ্নিত করব অতএব আমরা এই তিনটা বিষয়ে আপনাদের কাছে डिटेल्स आलोचन जाबाई पर्व ए पर्ज आलोचना करानी परवर्ती पर्व डिटेल्स अपन तुले धरब से पर्यत आल्ला हेफते रखलकम वहमतुल्ला वरक फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बारिम साल अर्थात तुम्हारा नामज दओ जी सम्प के विशुद्ध कर बर्तमान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 এই দায়িত্ব পূরণ করুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ उच्छेद करा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 প্রতি বুধবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়